আমাদের ওয়েবসাইট জুমার খুদ্া আছে আমরে বলতে কি বুঝায় করানা দিছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ অসৎ কাজের কতগুলো স্তর আছে কে কোন পর্যায়ে সৎ আদেশ দিতে পারবে অসৎ কাজে নিষেধ করতে পারবে সবার জন্য এই স্তরটা সমান না যেমন এখানে একটা গানের অনুষ্ঠান হইতেছে ধরেন তো এখানে একটা খারাপ অশ্লীল অনুষ্ঠান হইতেছে এই অনুষ্ঠানটা আমি আপনি ব্যক্তি এক একরকমে নিষেধ করতে পারব আবার এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেব তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন আবার এই এলাকার বা দেশের একজন মন্ত্রী তিনি আরেক রকমের নিষেধ করতে পারবেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেক রকমের নিষেধ করতে পারবে এই সবগুলো নিষেধাজ্ঞা অনুষ্ঠানটা করতেছেন গান কিন্তু ইসলামে হারাম আল্লাহবাক বলছেন গান বাজনা করলে জাহান নামে যেতে হবে তারা সুন্দর করে আমি আপনি যাই বুঝাইতে পারম এর অতিরিক্ত কিছু পারবো না কিন্তু ওয়ার্ড কাউন্সিলর আসি বলতে পারবে যে এইগুলো সমাজে বিশৃঙ্খলা হয় খবরদার এগুলো করিস না মন্ত্রীর নিহি আনুল মনকার দুটাকে সমান এই জন্য বলছেন যখন তোমরা খারাপ কোনো কাজ দেখবে ফালিও গাইহ বিয়াদিহি হাত দিয়ে বন্ধ করো হাত দিয়ে বন্ধ করবে কে আমি আপনি হাত দিয়ে বন্ধ করবো আমি আপনি হাত দিয়ে বন্ধ করতে হাতে থাকবে না হাত দিয়ে বন্ধ করবে যারা প্রশাসনে থাকবেন তারা শক্তি দিয়ে ফাওয়া দিয়ে আইন দিয়ে বন্ধ করবেন আর যারা আছে তাদেরকে বলা হয়েছে এইভাবে স্তর বলা হয়েছে তো মানে আমরা যখন দেখবো ওই লোক যাহান চলে যাচ্ছে ওই লোকের কাজটা খারাপ তাকে আমরা সুন্দর করে মাংে যায় হাসানার মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো মানে তার কাজটা যে খারাপ তার কাজটা যে জাহান্ন এরপরে তাকে তার দায়িত্ব আল্লাহবাগ আমাদেরকে দেন নাই যে তারা জোর করি মারি অত্যাচার করি তারে জান্নাতে নিতে হবে এই এই দায়িত্ব তো দেওয়া হয় নাই এই ডিহিয়ান মনকার এই আমরিবুল মারুফের দায়িত্ব আল্লাহবাগ আমাদেরকে আমরা তাকে সুন্দর করে সুন্দর করতেছেন, এটা কাজ, এটা আমরা তাকে সুন্দর করে বলতে পারি কিন্তু আমরা তার উপরে গায়ের জোরে তাকে বাধ্য করা এটা তো আমাদের কাজ না এই জন্য আমরে মাহরুব নিহিয়ার মনকার কতগুলো স্তর আছে